আলহামদুলিল্লাহিসালাম আল রসুলবাদ আবুবিল মিনশানিররাজিম বিসমল্লাি রহমা ফি আদন ওমসলিব ফি বদসিন লিল কবুলবাদউমিন্দিনসরিং সুরম শাহ ওজিজুর রহিম ওকাল রসুল্লাহ তকনুব তফি কুমা শাহ অন ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منها جنبوة فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء الله أن يرفعها ثم تكون ملكا عاضا فيكون ما شاء الله أن يكون turtles ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون ملكا جبريا فتكون ما شاء الله أن تكون আল্লা অমুক চিরন্তনবাণী এই আয়াতের বাস্তবতা একবার আল্লাহ রব্বুল আলমিন আর আসুসাল আলহ সাল্লামের সময় প্রকাশ করেছেন যখন রুম আর পারস্য দুইটা পরাশক্তি ছিল তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের হাতে পরাজিত করেছেন সেই সময় এই দুইটা পরাশক্তি পুরা পৃথিবীকে জুলুমের দ্বারা পরিপূর্ণ করে রেখেছিল জলে স্থলে সর্বত্র তাদের জুলুম অত্যাচার দুর্বিচার প্রতিষ্ঠিত ছিল মানুষের কথা বলার সুযোগও ছিল না সেই সময়ের অন্ধকার যুগ সেটাকে জাহিলি যুগ বলা হয় যে ওই জাহিলি যুগের পরে আবার কি এসেছে আল্লাহ তালা রাসুসাল্লাইকে নবদ দিয়েছেন নবতের আলোতে পুরা পৃথিবী উদ্ভাসিত হয়েছে রোম এবং পারসের যে দুইটা পরাশক্তি ছিল এই নবতের আলোর সামনে তাদের অন্ধকার পরাভূত হয়েছে তারা বিদিত হয়েছে নূরে এ এবং ইসলামের আলো এটা একেবারে প্রজ্জ্বলভাবে ভাস্যট ছিল তিরিশ বৎসর অন্যায়িসের রসু সাল্লা এটাও বলেছেন যে তাকুনুল খিলাফতনা সানা খিলাফত থাকবে কত বছর তিরিশ বছর আসলে বাস্তবে খিলাফত অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের প্রতিনিধিত্ব আল্লাহর বিধানেরই জয় জংকার নিরঙ্কুশভাবে যে সেখানে অন্য কোন জাতীয়তা অন্য কোন ব্যক্তি বা অন্য কোনো বিষয়ের প্রাধান্য ছিল না এমন নিরঙ্কুশ খালিস রাজত্ব ছিল কত বছর ৩০ বছর পরবর্তীতে সেই অবস্থাটা আর বিরাজমান থাকেনি কিন্তু মুসলিমদের রাজত্ব ছিল দেড় হাজার বছর মানে ইসলামের খিলাফত কয় বছর তিরিশ বছর পরে মুসলিমদের রাজত্ব ছিল দেড় হাজার বছর সেটাও ভালো ছিল সেটাও কল্লাম ছিল এই কুফুরি এই ফাসাদ এই জুলুম এই জাবারত এর চেয়ে অনেক কি ছিল উন্নত এখানে হাদিসের মধ্যে রাসুসাল আলহি আসাল্লাম পরবর্তী ধাপটাকে ভাগ করেছেন খিলাফত মুলুকিয়ত, জাবার ইয়ত এই তিন ভাগে আরেক হাদিসের মধ্যে আমির ইয়ত এর একটা ভাগ আছে খিলাফতের পরে কী হবে সুম্মা তকুনু উমারা এরপরে কারা আসবে উমারারা আসবে তাহলে আমরা এই ভাগটাকে ধরতে পারি যে প্রথম ছিল খিলাফত আলামিনহা জিন্নবুয়া পরবর্তীতে শুরু হলো আমিরদের যুগ আমিরদের যুগের পরে আসছে মুলুক আদুদ এদের যুগ মানে কেটে খাওয়ইয়া বাদশাহ রাজন্যবর্গের যুগ এরা মানুষের সম্পদ বক্ষণ করত অধিগ্রহণ করত মানুষের সম্পদ হরণ করে তারা নিজেরা বকবিলের সাথে লিপ্ত থাকত ব্যক্তি জীবনে তারা ইসলামকে সেইভাবে কি করে নাই পালন করে নাই বুক বিলির লিপ্ত হয়ে পড়েছিল কিন্তু রাষ্ট্রীয় জীবনে আইন কানুন বিধি বিধান কি অনুযায়ী ছিল তাদের কোরআনযী শূন্য অনুযায়ী ইসলামের বিধানই তাদের আদালতগুলির মধ্যে কী ছিল বাস্তবায়িত ছিল এই যুগ ছিল একেবারে প্রায় চোদ্দশো বৎসর যাবৎ তারপরে রসদ সোষাম বলেছেন পরে আসবে কাদের যুগ মুলুকে যাবা বিরাহ জাবাবিরাদের জুলুম অত্যাচার শক্তির দ্বারা অধিগ্রহণকারীদের যুগ সেই যুগটা হলো এ কলোনিয়ান যুগ যেটা আমরা বুঝি যে পুরা পৃথিবীর বিভিন্ন অংশকে এই কলোনির অধিপতিরা কি করেছে গ্রাস করে নিছে। যেমন ইংরেজ ব্রিটেন এই ভারত উপমহাদেশকে তারা কি করেছে নিজেদের কলোনি বানিয়ে নিছে জোর জবরদস্তি করে তারা এখানে কি হয়ে পড়েছে ক্ষমতাবান হয়ে পড়েছে ফ্রান্স তারা নিয়ে নিচে মধ্যপ্রাচ্যের একটা বিশাল অঞ্চল ইটালি নিয়ে নিছে সেই আফ্রিকার বিশাল একটা অঞ্চল এইভাবে সারা পৃথিবীকে তারা কি করে নিয়েছে গ্রাস করে নিয়েছে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন তারা অনেকগুলো দেশকে নিজেদের ভিতরে কি করে ফেলেছে হজম করে ফেলেছে এরপরে ইউরোপীয়রা যখন আমেরিকাতে গেল আমেরিকাতে কিন্তু আমেরিকার আদিও অধিবাসী আমেরিকার যতগুলো এলাকা আছে সেখানে রাজত্ব কাদের হয় সেই যাদের মাতৃভূমি যারা সেখানে মূল ছিল তাদের রাজত্ব হয় নাই হয়েছে কাদের ইউরোপিয়ানদের ওখান থেকে ফ্রান্স থেকে গেছে ইটালি থেকে গেছে ডাচরা গেছে বিভিন্ন এই যারা ইউরোপ থেকে গেল তারাই সেখানে গিয়ে কি করেছে তারা কি করেছে দহল করেছে তারপরে আমেরিকা ওখানে শক্তিশালী হয়ে পুরা পৃথিবীর মধ্যে কি পরিমাণ তাণ্ডব পরিচালনা করেছে এটা তো আমাদের চোখের সামনে সারা পৃথিবীতে সে কি করতেছে তাণ্ডব চালাইতেছে নির্বিচারে ইসলামের নাম যেখানে আছে সেখানে তারা নির্বিচারে বোম ফেলতেছে হত্যা করতেছে তারা সরাসরি তাদের প্রশ্রয়ে সারা পৃথিবীটা এই অবস্থায় চলতেছে তো সেই সময়ে রোম এবং পারস্যের যে অবস্থানটা ছিল এই বর্তমান পৃথিবীতে খিলাফতের পতনের পর বিশেষ করে খিলাফত ওসমানিয়ার কিসের পর পতনের পর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন প্রথম বিশ্বযুদ্ধ বলেন এই বর্তমান সময়ে এসে মানে আধিপত্যটা সংকুচিত হয়েছে দুইটা বড় শক্তির মধ্যে একটা রাশিয়া আর একটা আমেরিকার মধ্যে রাশিয়ানরা হলো ধর্মকর্মেই তারা বিশ্বাসী না সোভিয়েত আর আমেরিকা যাদেরকে আমরা ইসলামের ভাষায় রোম কারণ রোমিও বলতে এই পশ্চিমাদেরকেই বোঝাইতো কোরানিকিমেও এবং হাদিসের মধ্যেও রোমিও বলতে কাদেরকে বোঝায় ওই পশ্চিমাদেরকে পারস্য না ওই পশ্চিমাদেরকে তখন একটা ইতিহাস সংগঠিত হয়েছে রাসুসাল্লা ইসলাম যখন মক্কাই ছিলেন নবতের পঞ্চম বৎসর পারসিকরা বিজয়ী হিসেবে কাদের উপর রোমিওদের উপর বিজয়ী হয়ে তাদের একেবারে যে ধর্মের মূল কেন্দ্র ছিল জেরুজাল ফিলিস্তিন বাইতুল ইতুল মাকদিস সেটাও প্রদানত করছে কারা পারসিকরা এমন ভাবে মার দিয়েছে রুমিওদেরকে রিমের এই আয়াত শুনিয়ে দিয়েছেন যে রুম পরাজিত হয়েছে তারা কিছুদিন পরে আবার কি হবে জয়ী হবে সেটা আরবের কাফেরদেরও বিশ্বাস হচ্ছিল না এই জন্য উমায়ুবনে খালফের সাথে আবুকর রাজি আল্লাহর একটা কি আছে সুন্দর চুক্তি আছে এই ব্যাপারে তারাও তো পৃথিবীর বাস্তবতা বুঝত তারা করতে পারবে না দাঁড়াতে পারবে না তখন আবাহন তার সাথে একটা চুক্তি হয়েছিল যে সাত থেকে নয় বছরের ভিতরে কি হবে তারা দাঁড়িয়ে যাবে এবং একশো উঠ এর উপর কি হয়েছে তাদের চুক্তি হয়েছে যার কথা সত্য হয় তাকে কি দিতে হবে একশো উঠ দিতে হবে ঠিক আব রাজি আল্লাহর এই কথা পরে বাস্তবে কি হয়েছে বলেছেন এরপরে আল্লাহ রবুল সেই বদরের সময় আবার রুমিওদের কি করেছেন সেটা এটাও কোরআনে কারিমের একটা কি সত্য ইয়া নিদর্শন যে সারা পৃথিবীর কারো কল্পনাই ছিল না যে রুমিওরা আল্লাহ হয়েছে এখন আমাদের বাস্তবতায় আসে যে রসল আলিসের মধ্যে বলেছেন কি যে এই মুলুকে জাবা বেরার আবার কি আসবে খিলাফত আলমিন নবু আসবে इटाली शासन आबाबी पतन आगे से ब्रिटिश राजतव आज सूर्य तरह हित ब्रिटेर राजत्व मेरे अवस्था तेजा আমেরিকার জাবের সারা পৃথিবীর মধ্যে কি ছিল ছড়া ছিল শেষ পর্যন্ত এই বর্তমানে আমেরিকার জাবা বিরাত এটা শেষ হলো না হলো না আমেরিকার এই শক্তি আছে যে পৃথিবীতে আবার কোথাও গিয়ে আক্রমণ করবে আমরা চোখের সামনে রসদেম হাজি বাস্তবতা কি দেখতেছে এখন আবার খিলাফত আলমাজি নবুয়া এর সময় এবং এটাই আলহামদুলিল্লাহ তালিবানদের ঘোষণাটা কি যে আমরা আল্লাহর শরীয়তের ব্যাপারে আমরা কোনো কি করব না ছাড় দেব না ওরা মানবতা নারী স্বাধীনতা এই সেই কত কিছু তারা আরোপ করতেছে কিন্তু তাদের এক কথা যে আমরা সেইগুলোর ততটুকু কি কি করব। মা গ্রহণ করব যতটুকু ইসলামী শরিয়াতে কি দিবে অনুমোদন দিবে আমরা নারীদেরকে ততটুকু স্বাধীনতা পারে। এই মানহাজ এই দাবি এই বক্তব্য এই ঘোষণা নিয়ে আলহামদুলিল্লাহ তারা কি হচ্ছেন অগ্রসর হচ্ছেন তাহলে রাসুল সাল্লা বলেছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর যুদ্ধ করতে থাকবে তারা কি সেই দল নয় সারা পৃথিবীর জাবা বিরাদের বিরুদ্ধে যারা কি করলেন যুদ্ধ করলেন এবং তাদের দাবিও স্পষ্ট এখন এই দল বাস্তবে প্রকাশ্যে চলে আসার পর এর সাথে সংযুক্তি ছাড়া হক দলের সাথে থাকার আর কোন ব্যবস্থা এখন আছে সারা পৃথিবীর মধ্যে মানে আমরা বাস্তব যেটা এটাকে তো আর কি করতে পারবো না অস্বীকার করতে পারব না দল কয়টা থাকবে দুইটা একটা হইলো হিজবুল্লাহ আর একটা হইল হেজবুল তারা তাগুতের পথে যে যুদ্ধ করে এর মধ্যে কোন সন্দেহ আছে এখন আমরিকা এবং আমরিকার অনুসরণে যারা তাদের অনুসারী আমেরিকার যুদ্ধে যারা আমেরিকার সাথে শরী তারা কি তাগুতের পক্ষে আমাদের দেশের সেনাবাহিনী বলেন আমাদের দেশের সরকার বলেন বা মুসলিম রাষ্ট্রের অন্য দেশের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী বলেন সৌদি আরবের সেনাবাহিনী বলেন এরা এই বৈশ্বিক যুদ্ধের মধ্যে আমেরিকার পক্ষে না মুসলিমদের পক্ষে কাদের পক্ষে তালিবানদেরকে জঙ্গি বলে মুজাহিদদেরকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে তাদের বিরুদ্ধে যুদ্ধে তারা সারা পৃথিবীকে আহ্বান করে নাই এবং তাদের এই আহ্বানের সমর্থন তাদের এই আহ্বানে তাদের কণ্ঠ মিলিয়ে তারা যাকে সন্ত্রাসী বলতেছে এই সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না নিচ্ছে না আমাদের দেশ হোক যেই কোনো মুসলিম রাষ্ট্র হোক যেই সমস্ত পুলিশ আর্মি বিডিয়ার রে যা কিছুই হোক এরা যেই কোনো ধরনের বাহিনী হোক যে ওই তালিবানদের পক্ষে মুজাহিদদের পক্ষে যারা তৎপরতা দেখাচ্ছে যারা তাদের কে সহায়তা করার চেষ্টা করতেছে তাদের পক্ষে লোকজনকে দাওয়াত দিতেছে এদের বিরুদ্ধে যারাই কোন ধরনের নিতেছে পরিষ্কার তারা কাদের সৈনিক শৈতানের বাহিনী তাহুতে সৈনিক আল্লাহ শরিয়তের বিরোধী এগুলি যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত তিলত পড়ুক যত দাড়ি লম্বা রাখুক যত তাহাজুত পড়ুক সবগুলো চেহার নামে সব মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে যুদ্ধে অংশ গ্রহণ করেছে জানাজা দেওয়া এদেরকে মুসলমানদের কবরাস্তানে দেওয়া দাহন দেওয়া এর কোনো কি নাই অবকাশ নাই নিজামুদ্দিন আলাহি পাকিস্তানের বিনতি ছিলেন তিনিও এই ফটোই দিয়ে গেছিলেন যেমন আমরা যতই এদেরকে শহীদ বলি আর যতই এদেরকে মুসলিম দাবি করি আল্লাহর নিকট বাস্তবতার বাইরে আর কি হয়ে যেমন আল্লাহর শরীয়তের বাইরে আল্লাহর দলিলের বাইরে মুসলিম হয়ে যাবে না তার এই জন্য আমরাও নিজেদের পথটাকে কি করে নেই নির্বাচন করে নিই এই প্রপাগান্ডা তাদের এই ধরনের কি অপপ্রচার এর মাধ্যমে কারণে আমরা যেন কি না হই বিভ্রান্ত না হই এই অপপ্রচার এবং বিভ্রান্তি সৃষ্টি তাহলে তাদের এই প্রপাগান্ডা এবং তাদের এই বিভ্রান্তি ছড়ানো দ্বারা আমরা বিভ্রান্ত না হয়ে কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা বিষয়গুলোকে যাচাই করে বাস্তবতা কে আমরা বাস্তবতার সাথে উপলব্ধি করে আমরা নিজেদের অবস্থানকে নির্ণয় করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন